তিনশো আটত্রিশ নম্বর হাদিসে যা বর্ণনা করা হয়েছে তার অনুসারে আম্মার রদিরাতলা আনহ এ কথা বর্ণনা করেছেন সুবা রহমাতুল্লা আল্লাহ নিজের হস্তদয় মাটিতে মেরে মুখের নিকট নিলেন এবং ফু দিলেন তারপর নিজের চেহারা উভয় হাত মাসেহ করলেন নাজার রহমতুল্লা আল্লাহ শুব রহমাতুল আল্লাহ সূত্রে অনুরূপ বর্ণনা করেন